সেখানে আবার হলো কি যেখানে একটা হয়ে দাঁড়িয়েছিল আজকে হয়তো এ শোনাবে খুব মানে লোকে হাসতে সেটা মিনারভা থিয়েটার কে বিপ্লবের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল সেখানে পলিটিক্যাল নেতারা নাম বলব না তারা প্রত্যেকে আসতেন বিফোর দ্য পারফরমেন্স তাদের অনেককে আমি দেখছি আসতেন উৎপলের সঙ্গে লং কনফারেন্স আমাদের ঘরে আসতেন আমাদের আলোচনা করতেন এবং আমাদের মনে হতো যে আমরা আমরা উই হ্যাভ সেন্স অফ পার্টিসিপেটিং ইন এ বিগার এবং মনে হতো যে বাইরে থিয়েটারের বাইরে যে জনজীবন যে মেন স্ট্রিম আমরা কিন্তু তার সঙ্গে যুক্ত রয়েছে এরা আসা যাওয়ার ফলে এবং ওই ট্রেড ইউনিয়নের লোক তারপরে হলো কি এটা চলতে চলতে উৎপল দত্ত অ্যারেস্টেড হলেন আমি মনে করলাম যে সেটা ভালো কেন এটা ইট অ্যাক্সেলারেটেডমেন্ট আরো ভালো হল তারপরে যখন আমার নামে এলো অ্যারেস্ট হবে তখন কিন্তু মুভমেন্টটা প্রচন্ড গড়ে উঠল তখন চতুর্দিক থেকে এলো যে তুমি অভিনয় করো তোমাকে কার ক্ষমতা অ্যারেস্ট করে এবং আমি চালিয়ে দিলাম সেটা দারুণ লেগেছিল নামছি আমাকে দেখলে চেনা যায় বলে কমরেড চালিয়ে যান আমরা আছি তো সেই জিনিসটা আর কোনোদিন হবে কিনা আমি জানি না যতই আমরা যত ভালো নাটকই করি আর যত গেট ক্র্যাশিং ক্রাউড হোক বা ওভার নাইট টিকিটের কাউন্টারে হোক লাইন পড়ুক এই অভিজ্ঞতা হবে না তারপরে পার্টির মধ্যে যে গন্ডগোল আবার যে পার্টি স্পীব এবং কলের পরে হলো তীর তীর থেকে আবার কিন্তু নামটা করবো তীরে আমি বলবো জানি নাড়ি মুভমেন্টটাই ইট ওয়াজ বেসিক্যালিলেটেডল এবং তিন নাটক আইসোলেটেড হয়ে গেল কেতু থেকে সঙ্গে সঙ্গে মিনার থেকে মুভমেন্টটা মুছে গেল একেবারেই মুছে গেল তো আমি মনে করি যে রাজনীতির সঙ্গে থিয়েটারে এমন একটা নারীর যোগ আছে না যে সেটা না থাকলে থিয়েটার কোনো ভালো হবে না মানে আমি রাজনীতি বলবো না জনজীবনের সঙ্গে যোগটা না বলতে পারে না আমার এতদিন অভিনয় করে এবং আমি একথা বলছি যে আমি আজকে বোধ কুড়ি বছর শামবাজারে প্রফেশনাল থিয়েটারে অভিনয় করছে এটা আমার ব্রেনবার স্টুপিটস বা কমার্শিয়াল নাটক কিন্তু আমি কমার্শিয়ালাইজড হতে পারিনি আমাকে ওরা করতে না আমি আবার এই সময় আমার মনে হচ্ছে যে আমি যদি গ্রামে গিয়ে নাটক করতে পারি বোধহয় আমি নিজে বাঁচতে পারব আমার নিজের সারভাইভালের প্রশ্ন এটা আমার এখন হয়ে যাবার পরে তাই না আমার ওই যেটা হলো যে যখন বৃদ্ধির গ্রুপে ইলেকশন নাটক বন্ধ হল এটা ফেজ এল মিনার হয় এরা একটা কল্ডলের আগে তখন ম্যাকবে ত্যাগবের নানা রকম এবং অনেক রকম অর্গানাইজেশনাল ইয়ে আরম্ভ হল আমার হঠাৎ মনে হলো যে বোধহয় এই গ্রুপে আমি আর কাজ করতে পারো না সুতরাং মানে আমি তখন লীল থিয়েটার গ্রুপ থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আসতে বাধ্য হলাম এবং আমি ধরে নিয়েছিলাম যে এইখানেই আমার থিয়েটার জীবন শেষ কেন এরপর আর আমি নাটক করতে পারবো এটা আমি ভাবিনি এবং আমি সত্যিই বিশ্বাস করতাম যে উপল ছাড়া কলকাতায় কেউ নেই যে নাটক শেখাতে পারে বা নাটক করতে পারে আমি যে আমি যে থিয়েটারে বিশ্বাস করি ধরো আমি আর কিছু করবো না তারপরে যা হয় রক্তে থাকলে যেটা হয় আমি পারলাম না এবং সেখানেও আমি বলবো পার্টি কিন্তু আবার আমাকে নামানো আমি যখন থিয়েটার করবো না বলে বসে পার্টি আমাকে বললে দেশপ্রিয় পার্কে একটা মিটিং হবে আপনি আর নাটক করুন তো যদি কেউ বলতো যে আমাদের রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র নাটক করুন আমি হয়তো করতাম না সাধনা রায়চৌধুরী উনি তখন আইপিটি ভেঙে যাচ্ছে উনিও বসে আছেন ওর সঙ্গে ছবি করতে যাওয়া আলাপ করল উনি বললেন যে আসুন আমরা এটা গরিব তো তখন ওকে বললাম ছেলেগুলো কথা বললো অনেক ছেলে আছে তো তখন ওই প্রথম ওই নাটকটা করলাম তারপর একটা খ্যাতির বিড়ম্বনা করলাম রবীন্দ্রনাথের তখন আমি কনফিডেন্স পেলাম অনেক ছেলে এসে জুটল তখন আমি ইউনিট আরম্ভ করব তখন উঁচু নিচু নাম দিয়ে করেছিলাম পরে সেটা কৃষ্ণচূড়া নাম দিয়ে আবার রিভাইভ করেছিলাম মহারাষ্ট্র নিবাস হলে রেগুলারলি উইকে একদিন পরে এটাই প্রথম নাটক তারপরের অনেক নাটক করেছি তার মধ্যে বৃচ্ছকটি আমাদের একটা বড় ফেঞ্চের ছিল এবং আমরা খুব সাকসেসফুল হয়েছিলাম ইন দ্য সেন্স যে ওইরকম একটা ক্লাসিককে আমরা তখন আনডিভাইডেড পার্টি মেছে দেয় সারা ভারত কৃষক কনফারেন্সে বৃচ্ছকটি করেছিলাম ছক্ষ কৃষকের সঙ্গে এবং না নামুদ্দিন পাব ছিলেন সবাই ছিলেন এবং সেটার অসম্ভব রিয়াকশন পেয়েছিলাম যেটা নিউ এম্পায়ারে পাইনি কলকাতার দর্শকের কাছে পাইনি ওখানে পেয়েছিলাম সে সকালকে প্রায় মারতে আসে এবং পারফরমেন্স পরে আমাকে লোকে এসে মানে ধাক্কাধাক্কি মারতে করেছিল আমি সকাল সেই করেছিল তারপরে আর নাটক যেটা খুবই সাকসেসফুল হয়েছে সেটাও খুব তখন খুব কন্ট্রোভার্সিয়াল হয়েছিল রাশিয়ান নাটকটা। একটা কাটাইয়া ভ্যালেন্টাইন কাটাই স্কোয়ারিং দ্য সার্ক বলে নাম গিয়ে করেছেন সেটাও আবার তখন আমাদের হিন্দু সমাজই বলি এই ডিভোর্স প্রবলেমটা সবে দেখা দিতে আরম্ভ করেছে এবং আমার মনে হলো যে এটার উপর এই নাটকটা খুব সাংঘাতিক হয় তো আমি করেছিলাম তার জন্য আমার ফেস করতে হয়েছিল এরকম যে আমার দলের কিছু ছেলে তারা বললে যে আমাদের সমাজের পক্ষে নাটকটা খুব দুঃসাহসিক করা উচিত নয় বলে কিছু ছেলে বেরিয়ে তো আমি বলছ ঠিক আছে এটা তো আমার দর্শককে দিয়ে বিচার করেন আমি একটা শো করেছিলাম প্রথম শোটা করেছিলাম সেই মঞ্চটা আজকাল কেউ ব্যবহার করে না কিন্তু এত ভালো মঞ্চ এবং কিছু লোকে নাম বাংলা থিয়েটারে কেউ বলবে না এটা আমি বলব যেমন তারা ওবানালি ফাদার ল্যান্ড কাস্টার ইনি এই ফ্রিসকো স্ট্রিটে সেন্ট টমাস স্কুল আছে তার মধ্যে একটা মঞ্চ আছে আমি যেতাম গিয়ে বলতাম যে আমি নাটক কবে করবো কি করলাম টাকা কত দিতে পারবেনিং এফ ফি রুপিস এবং যতক্ষণ করছি নাটক করছি খালি বলেছেন যে কিরকম লোককে কিরকম বলল আমি যখন টাকা দিতে আবার জিজ্ঞেস করেছেন যে আজকে দিলে অসুবিধা হবে না লেটার এই যে সাহায্য আরেকজন যেমন সেটা পরে আসছেন সেটা নিউএম্পারে যখন থিয়েটার হতো নিউএম্পারের অবদান বাংলার থিয়েটারে কেউ আসবেনি আমি ধরণীকে বলেছি বলছি এটা কিন্তু যারা করেছে বউগুলোকে আমরা কিন্তু লিট থিয়েটার গ্রুপ থেকে যখন গিয়েছিলাম তখন একজন ম্যানেজার ছিলেন আর সে ভদ্রলোক ঢুকলেই No থিয়েটার ফই মানি ফার্স্ট ইউ মাস্ট পে ফার্স্ট তারপরে চলে যায় কামে সেটা কবে চাই কবে টাকা দেবে তো তারপরে টাকা দেওয়া দূরের কথা পুরো বিজ্ঞাপন নিয়ে থিয়েটার এবং তারপরে টাকা না দিয়ে আবার গিয়েছে যে ডেট নেবো থেকে বলে কেটাবো আবার নিয়ে আসে কপি খাওয়ায় নিজেই বলে এটা করো সেটা করো দিনের পর দিন কোনো গৌরূপী তো নিশ্চিত ওদের টাকা ছিল হয়তো সব করতে আনি এইদের যে কন্ট্রিবিউশন বাংলা বলে না তো যাই তো সেন্ট আমি চার দেওয়াল নাটকের করলাম সেখানে আমি ইচ্ছে করে নানা সেকশনের লোককে হারলাম কিছু লেখক কিছু অন্য দলের অভিনেতা যেমন এখনও মনে হচ্ছে বহুরূপীর থেকে আমি ইনভাইট করেছিলাম িয়া ছিল কুমার রায় ছিল এদের আমি আর কিছু সাহিত্যিক আমি নাটক করার পর সে নাটকে জানেন মানে দুজন দুটি ছেলে ভুল করে বিয়ে করেছে এবং তাদের মতে মিলছে না তো মানে আসলে এই ছেলেটি অন্য মেয়েটিকে ভালোবাসা কিন্তু এই নাটক তখনকার দিন আগে আমরা এটা করেছিলাম সিক্সটিতে তখন লোকে বলেছে আমাদের দশক তো এই নাটক যখন গেল আমি তো ভয়ে বেরোচ্ছি না তখন আমাদের যেমন সেক্রেটারি নবেন্দ্র গুপ্ত সে এসে যান সব দর্শক দাঁড়িয়ে আছে আপনাকে ইয়ে করংগ্র্যাচুলেট করবে তো আমি এসে প্রত্যেকে বলেছি বলছেন কী আমি নাটক আরম্ভ আগে বলে দিয়েছিলাম যে দেখুন একটা বিষয়বস্তু যদি মনে করেন যে আপনারা যেটা রিজেক্ট করেন আপনার রিজেক্ট করবেন আপনার করব আপনারা বিচারকের ভাষণে সবাই বলে করুন আজকে নাটক तोर्तकाल सेंटा भीषण पपुलर होल्लेख्य प्रयोजना बोधय उल्लेख्य प्रयोजना हेपर मिर्च को तरपे एक्टर फार्स कर चालीजान पंचस एट আমি দুটো জিনিস আপনার দেখি একটা আপনার কিন্তু দুটো করতে পারে সেখানে দেখি স্বাধীনতা পত্রিকার ছোটদের এর জন্য সুকান্তের দেবতাদের ভয় বলে একটা নাটক আপনাকে নিয়ে আসা হয়েছিল এবং আপনি খুব অল্প কাজ করেন কিন্তু রিমার্কেবল লেগেছিল আপনার কাজ এবং আমি সেই প্রথম আপনার কাজ খুব ক্লোজ স্পট দেখি আছে আমারও তখন থিয়েটারের বোধ অনেক কম তখন কিছু পড়াশোনা করিনি কিন্তু আই ওয়াজ ভেরি ইমপ্রেসড আই ওয়াজ ভেরি এক্সাইটেড দ্যাট যেমন আপনার একটা দিকে আছে আরেকটা দিকে আপনি খুব সিরিয়াসলি দুটো যদি কোথায় এবং কি আপনি বারবার যে কথা আজকেও ফিরে আসছেন বারবার যেখানে আমি একেবারে আমার মনের কথা এটা এবং আমি করতে ভীষণ ভালোবাসি সেটা কারণ কিন্তু এটাই যে আমি অনেক বহুবার চেষ্টা করেছি এই দুটোকে ব্রিজ কর এবং আমি আপনার সঙ্গে একবারে ওয়ান হান্ড্রেড পারসেন্ট একমত যে দুটোকে যদি কম্বাইন করে যায় তাহলে বোধ হয় এত ইফেক্টিভ থিয়েটার হতে পারে না যেটা ধরুন আমার ধারণা যাত্রায় আগে খানিকটা ছিল ওরা ক্লাউন ঢুকিয়ে নানা রকম চরিত্র ঢোকাতো তারা কিন্তু অনেকক্ষণ হাসিটা আছে কিন্তু এটাকে ব্লেন্ডিং হতো না আলাদা থাকত কিন্তু আমার মনে হয় যে যায় মানে খুব বলতে গেলে বলতে হয় যে এন্টারটেনমেন্টটা যদি পুরোপুরি রাখা যায় তাহলে খুব ভালো এবং আমি এটা করার বহুদিন থেকে চেষ্টা করছি আনফর্চুনেটলি আমাদের দেশের নাট্যকারা। এই ধরনের নাটক দেখতে পাচ্ছে না যেটা স্যাটায়ার করা যায় স্যাটায়ার লেখা আমার মনে সবথেকে শক্ত হচ্ছে স্যাটায়ার লেখা আমার শক্ত অভিনয় হচ্ছে এই ফার্স্ট খুব শক্ত সেই কারণেই বলে আমাদের দেশে এরকম ফার্স্ট করছে না বা রিয়েল কমেডিয়ানও জানাচ্ছে না তৈরি হচ্ছে না একমাত্র আমি বলতে পারি যার কাছে আমি শিখেছি পর্য ছাড়া কমেডিয়ান বলতে আমি মনে করি যে গ্রেট হ্যাঁ তার আমার শেখা টুয়েলফ করতে গিয়ে তার বা করতে গিয়ে আমি চেষ্টা করছি তার ইয়ে হচ্ছে আমি প্রথম যেটা করেছিলাম বললাম যে ওই নাটক একটা পেয়েছিলাম সমস্যা কিন্তু আবার বল কিছু মহিলা গোপনে আমাকে বলছেন বাবা এই নাটকটা যদি দশ বছর আগে দেখতাম এরকম আমার অভিজ্ঞতা আছে সেরকম আর পাচ্ছি না কোথাও আমি অনেক বিদেশি নাটকেও পাচ্ছি না দেশি নাটকেও পাচ্ছি না পেয়ে পেয়ে মাঝখানে আমি সদক আর এক বেশি করছি কয়েকটা শোক করেছেন তারপরে করতে পারিনি নানা কারণে তো কারণ আমার মনে হয়েছিল আরেকটা কারণে করি না যে ওই প্রবলেমটা এখন এখন প্রবলেম নয় তো খুব রেলিভেন্ট নয় বলে আজকালে করি না এখন আমি ঠিক সেটাই হাত দিয়েছি গজতন্ত্র নাটক আমাকে করবার চেষ্টা করছি একেবারে আজকে সমস্যা নিয়ে এবং অন্ধ্রপ্রদেশের ঘটনা নিয়ে করার চেষ্টা করছি কিন্তু আমি যে সিরিয়াস নাটক করি সেটা ভালো সেটা না হওয়ায় এবং কন্তলাহা খানিকটা আমাকে বের করে আনতে পারেন এবং সেইখানে ইউজ করেন আবার আমি বলছি আমি আর একটা নাটক করছি সেটা আপনার ভালো লাগেন কিন্তু সেখানে আমার ওইটি ছিল স্ট্রেংথা কিন্তু দু নম্বর কি আরেকটা নয় যেটা আপনি বললেন সেটাও তো একটা যে দিতে পারে বা আরেকটা যেটা আমাদের এখানে যার পেছনে খেটে লেগে যেটা আপনার গ্রুপের কাজ দেখতে কেউ আমরা দেখেছি যে উই হ্যাভ সিনেপ and then he leaves him honorable honorable to like that prabar apni activate re keche gongush kore scratch theke arekta obhinete ke toiri korte shuru korle hmm. so etao to arekta seriously jeta rutiruti to kintu problem hoche hmm. jeta rutiruti te oi skill oi skill আটুরুমিতে আমার যেটা ডিরেক্টর হিসাবে প্রতিভাজী যে মনে হয় যে প্রত্যেক রোলটা যদি আমি করতে পারতাম এরকম একটা মনে হয় এটা হয়তো বোস্টিং হচ্ছে কিন্তু এই ফিলিংটা মাঝে মাঝে সেটা তো উপায় নেই কিছু করার ওই যদি ফুল টাইম করতে পারতাম একটারদের নিয়ে তাহলে যে অ্যাক্টিংটা ফার্স্ট প্রবলেম হচ্ছে যে একটা ফিজিক্যাল অ্যাজিলিটি ভীষণ দরকার যেটা বাংলা থিয়েটার নেই একেবারে আমাদের সবটাই হচ্ছে বাচিত এবং কণ্ঠিক্যাল ফিটনেস কজন অ্যাক্টারের আছে যেটা আমি বললাম যে ওই যে পড়ে যাওয়া এটা কোনো অ্যাক্টারকে বলি পারবই না তো তো বেশি দরকার আমার একটা ঘটনা বলতে ইচ্ছে করছে এখান থেকে উঠে গিয়ে গলা পর্যন্ত এলো সেটা গেগলি করতে করতে পারতে পারতে যখন এলো এখান দিয়ে বেরিয়ে গেল স্টপ তখন পুরো হাউস চেয়ার থেকে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আচ্ছা সেই অভিনেতা এই অনুশীলনের দরকার সে করার টাইম কোথায় পড়ে যাওয়া ইউন্ধরণ আমি বলছি যে যদি আজকে টুয়েলভ নাইট করতে যায় কুচিক করা কি ম্যাগলিও করার যে ফিজিক্যাল ফিটনেস দরকার সে কোথায় চাপ করে উঠে পরে লাকিয়ে চেয়ারে উঠলো পড়ে গেলো তো সম্ভব না প্রচুর অনুশীলন দরকার যে কমেডি মার খায় তবে আমি ফর্চুনেট আমার দলে কিছু ছেলে আছে যারা খুব গিফটেড কমেডি তার ফলে আমার মোটামুটি উত্তরে যায় যেমন বলছি উত্তিও সিরিয়াসনেস আমি পরিচিত হয়ে গেছি এবং আমার ছবিতে জন্মভূমি যে ছবি করেছি বসুন্ধরা ওই স্ট্যান্ডিং আউট যেখানে ওই রোলটাই করেছে এবং যেখানে দেখানো হচ্ছে দিল্লিতে আমাদের তিনশো ছেলে মেয়ে ঘিরে ধরলো সৌমিত্র না আমি কে হাজি করেছে বয়স্ক কমেডিয়ানটি ত্রিপনের ধরনের ক্রিপনের ধনে একটা পুরোহিতের পাঠ কারণ আমি পেছন পিঠে হাসি হবে যতক্ষণ স্টেজে থাকে কমেডিয়ান প্রফেশনাল হবে না ওর সিরিয়াস হলো আর টু টু উইতে ওই হিটটা করে কিন্তু ওই চাকরির জন্য সময় পেতে এখন তো একেবারে অফ হয়ে যাচ্ছিল তো করে নাটক করা মুশকিল দেওয়া কিছু তবে আমি এখনো বোঝি আমি বিশ্বাস করি যে ওই কমেডি হচ্ছে মোস্ট পাওয়ারফুল ফর্ম এবং মোস্ট এফেক্টিভ শেখর দাতা একটা মস্ত কথা বলে আপনি যখন ছিলেন না আর আমাদের কিরকম আমাদের অভাব দেখুন দৈন্য দেখুন যে বাংলা থিয়েটার বিশেষ করে আমি দূরের কথা পর্যন্ত অভিনয় হয় না যেগুলো হয় সেগুলো একবারে খুবই দুঃখের কথা কেউ এদিকে নজর উঠেছেন না কেউ করছেন না কেন যায় যেকোনা কে যদি এইভাবে মানে ভাবছেন না সবটাই একটা নাটক পেলাম করে দেয় খানিকটা বোধ হয় এরাওয়ার্কশপের দুটো নাটকে করেছিল মহাকালীর বাচ্চা এবং একটা নাটক করেছিল বোধ হয় খানিকটা যদিও মানে অতখানি সূক্ষ্ম নয় পরিচ্ছন্ন নয় তবু একটা করেছিল বহুরূপী বহুকাল আগে একটা করেছিলেন আপনি ধরুন সেই একেবারে নির্মলেন্দ্র সিরাজ উদ্দোল্লা থেকে শুরু করে থিয়েটার ওয়ার্কশপ অব্দি নাটক দেখেছেন এবং নিজে কাজ করেছেন উৎপল বাবু সম্পর্কে যাদের কাজ আপনাকে কোথাও মানে not for the record je tara bhalo korechhi itihasher naam thakbei na eto apni kothao rewarded bold <laughs> <laughs> <laughs> <is very pointed. laughs> <laughs> আমি ভীষণ আমার সত্যি বলতে কিছু হিন্দি থিয়েটার আমার না থাকবে আর কি আছে না একটা নাটক করছিলাম আমাকে তারা মানে প্রশ্নবাণে ক্ষত বিক্ষত করত হম কেন এটা করছেন কেন এটা করছেন এবং কি সেট কি কষ্ট কি রং প্রতিদিন তারা সেই মেয়ে দুটি ছিল নাম মনে নেই হ্যাঁ বাজার থেকে এটা কিনে আছেন এটা দেখুন আমাকে বাংলা কম দেখ এবং শেখার আগ্রহ আমার প্রথম দিকে বলছি প্রথম গিয়ে মনে হয়েছিল যে হবে না এটা পারবে না ঠিক ওই ক্লাসিক্যাল অ্যাক্টিংটা হয়তো আসবে না কিন্তু যত কাজ করছি আমি দেখছি এরা বার করে নিচ্ছে আমার এই যে বার করে নেওয়ার ব্যাপারটা ডিরেক্টরের কাছ থেকে আদায় করে নেওয়ার ব্যাপারটা এইটা বাংলা থিয়েটার খুব কম আছে ডিফারেন্স তো আমরা দিতে চাই করাতে চাই কিন্তু ঠিক আদায় করে নিতে সেখানে একটা কোথায় গ্যাপ তৈরি হয়ে যায় ভাবে দেখে ও সেটা দেখেছিলাম হিন্দি থিয়েটারে কিছু কিছু প্রোডাকশনও দেখেছি আর কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ থিয়েটারে আমি দেখছি প্রোডাকশন হয়তো ভালো নয় অ্যাক্টিং ভালো নয় কিন্তু তাদের সিরিয়াসনেস তাদের ডিটেলের প্রতি নজর এসবগুলো ভাল লেগেছিলো আর বাংলা থিয়েটারে আমি হয়তো ব্যাস্ট জানি না আমার উৎপল ছাড়া কোনো থিয়েটারে আমি বসে দেখতে পারি না আমার ভালো লাগে না আফের থ্রু আমার পালাবার এক্সকিউজ খুঁজি কিন্তু পালাতে পারি না আমার সব থেকে মুশকিল যে আমি থিয়েটার দেখা বন্ধ করছি। যে লোকে চেনে চলে গেল এবং দু একটা দেবে এই ভয় আমি জানি